সিরিজে আজকে আমাদের আলোচনা হলো খন্দকের যুদ্ধ বদর আর পর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 এত দিন ধরে অবরুদ্ধ অবস্থায় টিকে থাকতে পারে তারাই সত্যিকারে জয়ী টিকে থেকেই তারা প্রমাণ করেছে তাদের হারানো সম্ভব নয় আল্লাহ মুসলিমদের এই যুদ্ধে ইমান আর ধৈর্য শক্তির যথার্থ পুরস্কার দিয়েছেন খন্দকের যুদ্ধের পর ক্রাইশরা আর কখনো মুসলিমদের আক্রমণ করার সাহস কিংবা সামর্থ্য কোনোটাই রাখেনি খন্দকের পর পাশার দান উল্টে গেছে মুসলিমরাই বড় হয়ে ওঠে আক্রমণাত্মক আর ক্রাইশদের শক্তি ক্রমশই দুর্বল হতে থাকে আমাদের আলোচনা শুরু করা যাক খন্দকের যুদ্ধ সংঘটিত হবার প্রেক্ষাপট নিয়ে খন্দকের যুদ্ধ সংঘটিত হয় হিজরি পঞ্চম বর্ষের সওয়াল মাসে আমরা আগে আলোচনা করেছি ইহুদি গোত্র বনু নাজিরকে মদিনা থেকে বের করে দেওয়ার সময় তাদের বাক্সপেটরা ধনদোলক নিয়ে আশ্রয় নিয়েছিল খাইবারে ইহুদিরা মুসলিমদের প্রতি শত্রুতা করে কখনও ক্লান্ত হয়নি খায়বারে এসেও তারা মুসলিমদের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করতে শুরু করে তারা পুরো পরিস্থিতি বিশ্লেষণ করল ইতোপূর্বে দুটি যুদ্ধে কুরাইশরা মুসলিমদের পরাজিত করতে পারেনি তিনশোর বিরুদ্ধে এক হাজার সেনা নিয়ে বদরে কুরাইশরা শোচনীয় পরাজিত হয়েছে উহুদে সাতশ মুজাহিদের বিরুদ্ধে কুরাইশা প্রায় তিন হাজার সেনা নিয়ে যুদ্ধে অংশ নেয় এই যুদ্ধে তারা মুসলিমদের ক্ষতি করতে পারলেও তারা নিজেরাও যথেষ্ট ক্ষতির শিকার হয়েছে এবং মদিনায় তারা প্রবেশ করতে পারেনি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 মোদিনার ভেতরে যেসব মুনাফিক ছিল তারাও এসব বিদ্রোহে কোনো কার্যকরী ভূমিকা রাখতে পারেনি আরবে বেদুইন গোত্রগুলো মুসলিমদের বিরুদ্ধে কিছু পদক্ষেপ নিলেও মোদিনার প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার মত কোন ইসলামী রাজনৈতিক শক্তি এমন একটি পর্যায়ে উপনীত হয়েছে যে এককভাবে কোন শক্তির পক্ষেই সম্ভব ছিল না মোদিনার ইসলামী রাষ্ট্রের পতন ঘটানোর তাই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 أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ أُوتُوا نَصِيبًا مِّنَ الْكِتَابِ يُؤْمِنُونَ بِالْجِبْتِ وَالطَّاغُوتِ ويقولون, وَيَقُولُونَ لِلَّذِينَ كَفَرُوا هَا أَهْدَى مِنَ الَّذِينَ آمَنُوا سَبِيلًا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 দুই ধর্মের মধ্যে এত মিল থাকা সত্ত্বেও ইহুদিরা কেন মুসলিমদের বিরোধিতা করছে আর মুশিদদের পক্ষ নিচ্ছে এর উত্তর হচ্ছে ইহুদিদের অন্তরে প্রবল হিংসা শুধুমাত্র হিংসা শত্রুতা আর অন্ধবিদ্বেষে তারা মূর্তি পূজারী কোরাইশদের ধর্মকে সঠিক বলে ফতোয়া দিতেও দ্বিধাবোধ করল না অন্যদিকে ইহুদিদের কাছ থেকে মনমতো মতো ফতোয়া পেয়ে কোরাইশরাও বিপুল উৎসাহে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে সামরিক এই জোট গঠনের খবর আল্লাহ রসুল সাল আলী আসলামের অজানা ছিল না ইহুদিদের একটি দল খাইবার থেকে কোন উদ্দেশ্যে মক্কায় গেছে তাদের প্রস্তাবনা কি ছিল সেগুলো সবই আল্লাহ রসুল সাল আলহাম জানতে পেরেছিলেন কেননা নবীজি সাল্লাহ আলহিহাস্লামের চাচা আল আব্বাস এবং আব্দুল মতালি ব্রাজিল আনহু মক্কায় থাকতেন আর মক্কা তথ্য নবীজির কাছে সরবরাহ করতেন তিনি বদরযুদ্ধের আগে কিংবা পরে মুসলিম হয়েছিলেন কিন্তু তার ইসলাম গ্রহণের খবর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 এই পরীক্ষাটি কত বড় ছিল সেটির ব্যাপারে আমাদের কাছে নিশ্চিত তথ্য নেই তবে উপমহাদেশের আলেম ডদ হামিদুল্লাহর মতে এই পরীক্ষাটি ছিল প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ নয় মিটার প্রশস্ত এবং সাড়ে চার মিটার গভীর খননের কাজ শুরু হল খুব প্রতিকূল এক আবহাওয়ায় প্রচণ্ড শীত কন কনে বাতাস এরই মাঝে চলছে ঠুকঠুক করে মাটি খনন রসুল্লা সাল্ল আলিহাস্লামের অনুমতি ছাড়া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 নেতা ও সামরিক কমান্ডাররা সাধারণত পরিকল্পনা ব্যবস্থাপনা আর নির্দেশ প্রদান করেই খান্ত হয় কিন্তু রসল সাল্লাহ আলী নেতার আসনে বসে থাকেননি নিজেই নেমে পড়লেন পরীক্ষা খননে পৃথিবীর কজন নেতা অনুসারীদের কাঁধে কাঁধ মিলে ছোটখাটো কাজ করে রসল্লাহ করেছিলেন। সারা বিশ্বের নেতা হয়ে তিনি মাটি কেটেছেন তার চোখ মুখ গা ধুলোই ধূসরিত হয়েছে তবে শুধু গায়ের জোরে কতক্ষণ টেকা যায় কঠিন পরিস্থিতিতে কাজ চালাতে হলে চাই প্রচণ্ড মনোবল তীব্র উৎসাহ আর উদ্দীপনা রসুল্লা সাল আলী পুরো সময়টা জুড়ে সাহাবিদের মনোবল চাঙ্গা রাখেন আবদুল্লাহ রওয়াহা আনহু কবিতা আবৃত্তি শুরু করেন আনাসবেন মালিক রদুল্লাহ আনহু সেদিনের বর্ণনা দিয়ে বলেন আনসার ও মোহাজির কন একদিন ভোরে তীব্র শীতের মধ্যে পরীক্ষা খনন করছিলেন তাদের কোন কৃতদাস ছিল না যে যাদেরকে দিয়ে এই কাজ করিয়ে নেবেন আল্লাহ নিশ্চয় আখিরাতে সুখী প্রকৃত সুখ তুমি আনসার ও মহাজিদেরকে ক্ষমা করে দাও সাহাবির উত্তরে বাকিনা আবাদা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 यह मटी बहन कर कारण मुबारक देह धूलिधूसरित उठे ए अवस्था रवहर आन कविता करल हेअल्ला हिदायत पेम्बा सदा साल आदायतना कमी शांति बर्षण कर काफे मोकबाए रेख तरुदे युद्धे लोक देखके दिए फितना सृष्टि करते चाय तब कहीं माथानता करबा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 <تصفيق> انما المؤمنون الذين امنوا بالله ورسوله واذا كانوا معه على امر جامع لم يذهبوا لم يذهبوا حتى يستاذنوه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 কিন্তু আলী রেদেল আহু এবং কয়েকজন সাহাবি তাদেরকে আটকে দেন তখন আমর এবিনে আব্দুল উদ দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানায় আমর এবিনে আব্দুল উদ ছিল কুরাইশদের এক জনপ্রিয় বীর যোদ্ধা সে মুসলিমদের উদ্দেশ্যে দ্বৈত যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করে কে আছে আমার সাথে লড়বে আলী রাজ আনহু এগিয়ে গেলেন রসুল্লাহ সাল্ল আলী ওয়াস্লামকে বললেন আমি যেতে চাই আল্লাহ রসুল রসুল্লাহ বললেন তুমি যেও না ও হল আমর এবং আবদুল উদ আমার ছিল বেশ শক্তিশালী প্রতিপক্ষ তাই রসুল্লাহ সাল্ল আলী ওসলাম আলীকে নিরুৎসাহিত করলেন আমার তখন টিটকারি মেরে বলল কি হল তোমাদের কি একজনও নেই কোথায় তোমাদের সেই জান্নার যেখানে তোমরা শহীদ হলে যেতে পারবে আলী রাদেল আনহু আবার উঠে দাঁড়ালেন কিন্তু রসুল্লাহ না করলেন আমর তৃতীয়বারের মতো চ্যালেঞ্জ জানালে আলী রাজ আহু আবার অনুমতি চান रसुल्लाह तब लड़तेसलमी पेल दवु के जिज्ञेस करल क्या तुम आल्लाफे ऐसे आली ना आबू तालिबर ऐले आली देखो भातीजा তোমার চাচা গছের কেউ নেই লড়াই করার জন্য তোমার রক্ত ছড়ানোর আল্লাহর আমার খেপে গিয়ে আলীর ঢালে প্রচণ্ড জোরে আঘাত করল সেই আঘাতে আলী ঢাল ভেঙে মাথায় আঘাত পেয়ে যান আমার তলোয়ার আলীর ঢালে আটকে যায় আলী তখন আমরের ঘাড়ে তলোয়ার দিয়ে আঘাত করে তাকে হত্যা করে ফেলেন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 সহিহাইন অর্থাৎ বুখারি ও মুসলিমে জাবির মেন আব্দুল্লা রাদ আহু থেকে বর্ণিত আছে যে খন্দকের দিন অমর আব্দুল খতাব রাদ আহ আগমন করলেন এবং কাফিরদের সম্পর্কে কিছু ভালো মন্দ কথা বলার পর আর্জ করেন যে হে আল্লাহ রসুল অদ্যসূর্য অস্ত যাবার সময় খুব কষ্টে সালাদ আদায় করতে সক্ষম হয়েছে। হয়েছি রসুল আনা বললেন্লাহি মা সালাই অর্থাৎ আল্লাহর কসম আমি এখনও সালাত আদায় করতে পারিনি এরপর আমরা নবী করিম সাল্লু আলী আসলামের সঙ্গে বুহতান নামক স্থানে অবতরণ করি রসল সাল্লাহ আলী আসলাম সেখানে অজু করেন এবং আমরাও অযু করি অতঃপর তিনি আসরের সালাত আদায় করেন এটি ছিল সূর্য অস্ত যাবার পরের কথা এরপর মাগরীবের সালাত আদায় করা হয় নির্দিষ্ট সময়ে এই সালাদ আদায় করতে না পারার কারণে রসুল্লাহ সাল্লু আলী আসসালাম এতটাই মর্মাহত হয়েছিলেন যে মুশরিকদের বিরুদ্ধে তিনি বদতোয়া করেছিলেন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 এ উদ্দেশ্যে বন নাজিরের নেতা হুয়াইবেন আখতাব বন করাইজের নেতা কাব ইবেন আসাদের সাথে দেখা করতে যায় হুয়াইকে দূর থেকে দেখে তার মতলব আজ করতে পেরে কাব দরজা বন্ধ করে দেয় কাব বুঝতে পারছিল হুয়াই নিশ্চয়ই কোন একটা কুপ্রস্তাব নিয়ে এসেছে সে সেসব শুনতেই চাচ্ছিল না কিন্তু হুয়াই দরজার কড়া নাড়তে থাকে নাড়তে নাড়তে বলে কাব তোমার কি হল দরজা খোল কাব কাব বলে তুমি আস্ত একটা অলক্ষণে লোক মোহাম্মদের সাথে আমার চুক্তি আছে আমি সেই চুক্তি কিছুতেই ভাঙব না সে সবসময় অদারক্ষা করে আসছে কখনো বিশ্বাসঘাতকতা করেনি তুমি আমাকে এসবের মাঝে টেনো না হুয়াই বলল আরে ধেত্যারি আগে তুমি দরজাটা খোল তো তোমার সাথে আমার কথা আছে না ভাই আমি দরজা খুলতে পারব না কাপ বলল হুয়াই তখন কাপকে কিছুটা খেপিয়ে তোলার জন্য বলল হ্যাঁ হ্যাঁ বুঝেছি তোমার খাবারে আমি ভাগ বসাবো সেই ভয়েই তুমি দরজা খুলছ না এবং এই কথায় কাজ হলো। শয়তান মানুষকে কথা দিয়ে খেপায় উত্তেজিত করে তোলে বিবেক বুদ্ধিকে চাপা দেয় এখানেও তাই হল কথাটা কাবের খুব গায়ে লাগলো সে খেপে গেল নিজের মান সম্মান রাখতে দরজা খুলে দিয়ে হুয়াইকে ভেতরে আসতে দিল হুয়াই খুব নাটকীয় ভঙ্গিতে বলল কাব তোমার জন্য আমি এসেছি বিরল সম্মান আর অতল সাগর সন্ধান নিয়ে আর আমার সাথে তুমি এই আচরণ করছো তুমি কি জানো আমি কুরাইশদের সব নেতৃস্থানীয় লোকদের নিয়ে এসেছি রুমার স্রোত স্থলে তাদের মোতায়েন করেছি গতফানের নেতা আর লোকদেরও নিয়ে এসেছি তারা আছে উহুদের পাদদেশের নাকমা পাহাড়ে ওরা আমার সাথে অঙ্গীকার করেছে মুহাম্মদ আতার তার দলবলকে উৎখাত না করে তারা এবার ছাড়বে না কাব খুব কাব্যিক ভাষায় উত্তর দিল বলল না তুমি কোনো খুশির খবর আনোনি ওয়াই তুমি এনেছো আমার জন্য লাঞ্ছনা আর অপমানের খবর তুমি এনেছো এক পানিচ্ছন্ন মেঘ যা শুধু চমকে আর গরজে বর্ষে না মোটেও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 তিনি বললেন আনাইয়া রসুল্লাহ অর্থাৎ আমি রসুল এরপর তিনি আবারও একই প্রশ্ন করলেন কে আছে আমাকে বনুকো রাইজা সম্বন্ধে খবর এনে দেবে সবাই চুপ এবং জুবাই আবারও বললেন আনাইয়া রসুল্লাহ অর্থাৎ আমি হে রসুল্লাহ রসুল্লাহ চাচ্ছিলেন অন্য কেউ যাক এবং এর জন্য তৃতীয়বার আবারও জিজ্ঞেস করলেন এবারও আজ জুবাইয়ের ছাড়া কেউ উত্তর দিলেন না ঠিক তখন এবং জুবাইর হচ্ছে আমার হাওয়ারি সে থেকে আনহু নাম হয়ে যায় হাওয়ারি ও রসুলিল্লাহ যেই বিরল সম্মান আর কোন সাহাবিকে দেয়া হয়নি আজ রহ গিয়ে ফিরে এসে জানান বন করাইজা তাদের দুর্গগুলো প্রস্তুত করছে রাস্তাঘাট খালি করছে আর তাদের গবাদি পশুগুলো জড়ো করছে এগুলো ছিল যুদ্ধের প্রস্তুতির লক্ষণ বিশ্বাসঘাতকতা করেছে এবং এরকম একটি স্পর্শকাতবনুল আওয়াম রাদ সাহসের জন্য রসুল্লাহ আলী বলেন ফিদায় আবি অর্থাৎ আমার বাবা মা তোমার জন্য কুরবান হোক এই কথাটি তিনি আর মাত্র একজন সাহাবিকে বলেছেন তিনি হচ্ছেন ময়দানে যখন শত্রুরা সবাই ঘিরে ফেলেছিলামকে তিনি দিচ্ছিলেন এবং সাদকে বলছিলেন ইরমি ইয়াস ফিদাক আবি অর্থাৎ তীর ছোট সাদ আমার বাবা মা তোমার জন্য কোরবান হোক কিন্তু এরপরে রসল সাল্লাহু আলী শতভাগ নিশ্চিত হতে চাইলেন তাই এবার যদি আর যদি তেমন কিছু না হয় তাহলে সবাইকে জানাতে সমস্যা নেই এই চারজনের প্রতিনিধি দল বনুকোরজায় খোঁজ নিতে গিয়ে দেখলেন তারা যা আশঙ্কা করছিলেন অবস্থা তার চেয়ে আরও খারাপ বনুকোর বলা করছে। হাম্মদ আবার কে তার সঙ্গে আবার কিসের চুক্তি তার সাথে আমাদের কোনো যুক্তি নেই খুব ক্ষেপে গেলেন কিন্তু বাকিরা বুঝলেন রাগারাগি করে লাভ নেই অবস্থা বেগতিক তারা রসুলের কাছে ফিরে এসে দিলেন আর শুধু দুটো শব্দ বললেন আদুল এবং কার্রাহ রসুল্লা সাল্ল আলিম আসলাম যা বোঝার বুঝে নিলেন আদুল এবং কার্রাহ হচ্ছে আরবের দুই গোত্র এরা ইতিপূর্বে মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল এই দুটো গোত্রের নাম দিয়ে তারা সাংকেতিক ভাষায় বুঝিয়ে দিলেন বনকোরজাও এদের পথ ধরেছে অর্থাৎ তাদের মতো বনকো বিশ্বাসঘাতকতা করেছে দুইশ এবং জাইদ বিন হারিস রাদহুর নেতৃত্বে তিনশো সৈন্যের দুটো বাহিনী পাঠালেন বনুকোরাইজার এলাকায় উদ্দেশ্য ছিল বনুকোরাইজাকে ইঙ্গিত দেওয়া মুসলিমরা মোটেও ভেঙে পড়েনি বরং তাদের জবাব দিতে প্রস্তুত তারা জোরে জোরে বলতে লাগলেন আল্লাহবর যেন তাদের অন্তরে ভয়ের সঞ্চার হয় ইতোমধ্যে জোটের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করতে ২০টি বনকো বিদ্রব্য জোট বাহিনীর কাছে করে। করে। কিন্তু মুসলিমরা আটক বর্ণনা সূত্রে জানা যায় যে সাফিয়া বিন আবদুল মতালি রাদেরহা হাসান সাবিত রদেল আনহুর ফারে নামক দুর্গের মধ্যে অবস্থান করছিলেন মহিলা এবং শিশুদের সঙ্গে হাসানও সেখানে ছিলেন সাফিয়া বললেন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 হে হাসান আপনি যদি দেখতে পাচ্ছেন এই ইহুদি আমাদের এই ব্যক্তি অন্যান্য ইহুদিদেরকে আমাদের দুর্বলতা সম্পর্কে শত্রুর মোকাবেলায় এতটাই ব্যস্ত রয়েছেন যে তারা আমাদের সাহায্যার্থে এগিয়ে আসতে পারবেন না সুতরাং আপনি তাকে কি হত্যা করে আসুন উত্তরে হাসান বললেন আল্লাহর কসম, আপনি জানেন যে আমি এই কাজের লোক নই সাফিয়া বিনতে আব্দুল মোতালিবুল আওয়ামের মা তখন বললেন আমি এখন নিজেই কোমর বাদলাম তারপর স্তম্ভের একটি কাঠ নিলাম এবং হতে বের হয়ে ওই ইহুদের কাছে গেলাম অতঃপর ওই কাট দ্বারা আঘাত করে তার রফা দফা শেষ করে দিলাম এবং দুর্গে ফিরে আসলাম এসে হাস্তান রানহকে বললাম যান এখন তার অস্ত্র শস্ত্র এবং আসবাবপত্রগুলো নিয়ে আসুন সে পুরুষ লোক বলে আমি তার অস্ত্র খুলিনি আমার এই কথা শুনে হাস্তান বললেন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 খন্দকার যুদ্ধে মুসলিমদের মনের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 আর আল্লাহর সাহায্যে বিলম্ব দেখে তোমরা আল্লাহ সম্পর্কে নানা বিরূপ ধারণা পোষণ করতে শুরু করেছিলে। সে সময় মোমিনগণ পরীক্ষিত হয়েছিল এবং ভীষণ ভাবে প্রকম্পিত হয়েছিল দশ এবং এগারো সবার মধ্যে অস্থিরতা কাজ করছিল চাপের মুখে তাদের মনে আল্লাহ তাল্লাহ ব্যাপারে বিরূপ ধারণা আসতে থাকে তারা ভাবতে থাকে আল্লাহ যদি আমাদের জয় না করেন ইসলাম কি আসলে সত্য দিন আল্লাহ কি আসলে আছেন কিন্তু এই পরীক্ষা সত্যিকারে মুমিনদের ইমান বাড়িয়ে দেয় আল্লাহ তালা বলেন وَلَمَّا رَأَ الْمُؤْمِنُونَ الْأَحْزَابَ قَالُوا هَذَا مَا وَعَدَنَ الله وَرَسُولُهُ وَصَدَقَ الله وَرَسُولُهُ وَمَا زَادَهُمْ إِلَّا إِيمَانًا وَتَسْلِيمًا جا کن مومین را شتر باہینی کے دیکھ لو تا کن بول لو اللہ اوتر رسول ایری وعدہ اما در کے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 আর স্মরণ কর যখন মুনাফিকরা এবং যাদের অন্তরে রোগ আছে তারা বলছিল আল্লাহ ও তার রসুল আমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন তা ধোঁকা ছাড়া আর কিছুই নয় এবং যখন তাদের একদল বলেছিল হেয়াসরিফবাসী দাঁড়াবার মতো কোন আর জায়গা নেই কাজেই তোমরা ফিরে চলো তাদের একটি অংশ তোমাদের কাছে এই বলে অনুমতি চাইছিল যে আমাদের ঘরবাড়িগুলো সব অরক্ষিত অথচ সেগুলো অরক্ষিত ছিল না পলায়ন করাই ছিল তাদের ইচ্ছা সুরা আহজাব আয়াত তেরো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 কদ কেন وَكَانَ মিন কবুল্ল বহুল্লাহ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 قل مَن ذا الذي يعصمكم من الله إن أراد بكم سوءا أو أراد بكم رحما ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا بل من كيه تمدد الله تকে রক্ষা করবে যদি তিনি তোমাদের অমঙ্গল ইচ্ছা করেন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 অন কুমল কলিন হিম ইলাইন ওলয় তু নস ইল আশি হত ইউম ইলাই দূর আয়ুন চোরো আল على মিন ফদহল খৌ ফুসল খুখি অল খু মিনু ফ্লাহু على ওখানি আসি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 عن সুনলমূয় ولو كانوا فيكم ما قاتلوا কু ই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 कठिन परल्लारे ना बर आल्लापर्द्फ सब कथा काफेटेल छिटके का पड़े मुनाफिकरा स्वार्थपर प्रकृतर मुस्लिम एक हो परस्पर के सहा्य जरूरी से मुनाफिकरा निजेद गा बाचाते व्यस्त हो पड़े मृत्यु भय अस्थिर हो जाए विपदे समय तोख उल्टे फेले जख विपद केटे जाए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 এই যুদ্ধে হাব্বানিবেন আল আরিকার তীরের আঘাতে হন। এমন কি সাহায্য একটি দল একবার রসল্লা হেডকোয়ার্টারে হামলা চালানোর চেষ্টা করে মুসলিমরা তাদের বিরুদ্ধে সারা রাত যুদ্ধ করে তাদের সামাল দেয়ার জন্য মুসলিমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে তাদের আসরের সালাদ ছুটে যায় রসুল্লাহ সাল্লু আলী সালামেরও আসরের সালাদ ছুটে যায় এভাবে হামলা পাল্টা হামলা প্রতিরোধ এসব নিয়ে কেটে যায় প্রায় ২০টি দিন এভাবে খন্দকের যুদ্ধে একটি অচল অবস্থা সৃষ্টি হল দুই বাহিনীর কেউই কাউকে পরাস্ত করতে পারছে না বনকরাইজাকে সামাল দেওয়ার জন্য রসুল্লাহ সাল্ল আলী আসলাম সেনাবাহিনীর একটি অংশকে নারী ও শিশুরা যেই দুর্গে অবস্থান করছিল সেখানে পাঠিয়ে দিলেন যেন ইহুদিরা কোনও ক্ষতি না করতে পারে কিন্তু সেটা অচল অবস্থা নিরসনের জন্য যথেষ্ট ছিল না কোন সামরিক পদক্ষেপ বা কৌশল এই অবস্থার কোনো পরিবর্তন ঘটাতে সক্ষম হচ্ছিল না আর তাই রসুল্লাহ আলি ওসালাম কূটনৈতিক শক্তি প্রয়োগ করার সিদ্ধান্ত নিলেন জোট বাহিনীর আসল শক্তি ছিল তারা জোটবদ্ধ রসুল্লাহ আলহিহাম তাদের সেই শক্তির জায়গায় আঘাত আনতে চাইলেন তিনি তাদের জোট ভেঙে দেওয়ার জন্য একটি কূটনৈতিক অস্ত্র উদ্ভাবন করলেন কি ছিল সেই কৌশল আমরা পরবর্তী পর্বে সেটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই ওসালু আল্লাহ মুহম আলাহ আলি আসাহি আস্লাম আলহামদুলিল্লাহ রপিল আলমিন আলাইকুমুল্লাহ रेईनड मीडिया प्रोजेक्ट सम्पर्क कर डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डॉनड्र डट अथवा डट कम स्लैश रईन ड्रवस मीडिया अथवाब चैनल डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट